সালামাহ বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শুয়েছিলাম হঠাৎ আমার হায়জ দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়জের কাপড় পরে নিলাম তিনি বললেন তোমার কি নিফাস দেখা দিয়েছে আমি বললাম হা তখন তিনি আমাকে ডাকলেন আমি তার সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম